বিভিন্ন বস্তু নিয়ে কসম করা ও কোরআন শপথ করা এ ধরনের শপথ ইসলামে না কোনো বস্তুর নামে শপথ করা কোন ব্যক্তির নামে শপথ করা এটি ইসলামে শরৎের মধ্যে জাহেজ নেই শুধুমাত্র কোরআনের শপথে নিয়ে আলমদের মধ্যে দ্বিমত রয়েছে একদম কোরআন সিফাত উল্লাহি সুফানা আলাহ আল্লাহ কালাম ও আল্লাহ সিফাত যদি কেউ শপথ করেন তাহলে এই শপথ তার জাহিজ আছে তবে সলফেস আলহির এটাকে পছন্দ করেছেন এমনটি সাব্যস্ত হয়নি বা সলফেস আলহীর কোরআন নিয়ে শপথ করতেন এমনটা সাব্যস্ত হয়নি